যখনই ইসলামের নামে বিভিন্ন মতবাদ চিন্তাধারার বিরুদ্ধে যখনই বক্তব্য দেওয়া হয় যখনই কথা বলা হয় তাকে তখনই বলে যে সমাজের মধ্যে সৃষ্টি করতেছে আর এই ফেতটা কে সৃষ্টি করবে ফেতাটা এটা কিন্তু আর আপনি বলতেছেন যে হ্যাঁ এখানে ফেতনা তৈরি হচ্ছে ফেতনা তৈরি হওয়ার কোন সুযোগ নেই ইসলামের মধ্যে যদি চলে আসেন কোন সুযোগ নেই কারণ এখানে ফেতনা নেই আল্লাহর বক্তব্যের মধ্যে ফেতনা আছে কিনা আপনার কি মনে করেন আছে আদৌ নাই বক্তব্যের মধ্যে ফেতনা আছে আদৌ নাই সর্বশেষ হাদিসটি বলে শেষ করে দিচ্ছি